আবু বকর ইবনে আবু মুসা রিয়াত আনহু হতে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই শীতের অর্থাৎ ফজর ও আসরের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে ইবনুর রজা রহমতুল আলাইহী বলেন হেম্মাম রহমাতুল্লাহ আবু জামরাই রহমতুল্লা আল্লাহ হতে বর্ণনা করেন যে আবু বকর ইবনে আবদুল্লাহ ইবনে কায়েস রহমাতুল্লাহ তার নিকট এই হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ রদিয়াতলাহ আনহুর সূত্রে নবী সাল্লা সাল্লাম হতে এরকমই বর্ণনা করেছেন